থাকে আছে না এ আপনাদের মনে হয় নাই কাল কার কালভ আছে রু আছে না আপনাদের রুহ কার জি সবাই রু আছে আলহামদুলিল্লাহ এখানে যারা মাহাপ আছেন সবার রুও আছে আচ্ছা কালব থাকে নাকি পায়ে জি নবী সালাম কালকে দেখাইতে গিয়ে বুকের দিকে ইশারা করছেন আত্মা কোয়া হা হুনা কোয়া হা তাহলে কাল থাকে তাকওয়া কালবে ভিতরে থাকে তাহলে কাল কোথায় এবার কথা কয়না কি মনে হয় রু নাই কথা বলেন না কেন তাকওয়া কোথায় বুকের ভিতরে বর্তমানে শোনা যায় মাঝে মাঝে কয় কাল নাকি মাথার ভিতরে শুনছেন আপনারা আমি শুনছি এক জায়গায় একজন বলতেছে কাল বুকে থাকে না কাল থাকে মাথায় চিংড়ি মাছের মগজ আরেক জায়গায় থাকে এটা জানেন তো মুরব্বীরা জানেন যারা চিংড়ি মাছ দৌড়ছেন নদীর থেকে তারা জানেন চিংড়ি মাছের मगज ता चिंगड़ी माफ दीते सामने दिखे चले जाए पीछे दिखे ठीक, ठीक एक जो कल बुके थे ना जर कल मैं थे তারা চিন্তা করে তারা কোরআনে কারিম কে বুঝতে যায় মতাজিলা হয়ে যায় কোরআন বুঝতে গিয়ে তারা আকলকে প্রাধান্য দেয় আকল দিয়ে হাদিস যাচাই করে আকল দিয়ে কোরআন যাচাই করে তারা কারণ তাদের কাল থাকে না তাদের কোথায় বুকের ভিতরে আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ এলাকা লাগে না মনে হয় নাকি লাগে আল্লাহ রসুলের নাম যতবার শুনবেন ততবার বলবেন সাল্লু আলিহুম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন শরীরের ইন্নাফিল প্রত্যেকের শরীরের ভিতরে বড়ির ভিতরে একটা মদগা আছে এই গোষ্ঠের টুকরাটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় ইসাদাল জাসাদু করলো এটার মধ্যে যদি গন্ডগোল দেখা এটার মধ্যে যদি সমস্যা দেখা তাহলে তার সব শরীরে সব জায়গায় সমস্যা দেখা দেটা আল্লাপাক কেন বানাইছেন যে আমার সম্মানিত মা বোনেরা আপনারা একটু এগিয়ে বসেন আপনাদের প্যান্ডেলে পিছনে জায়গা হচ্ছে না একটু যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে বসেন আমি যে কথাটা জিজ্ঞাসা করছি বলেন না দেখি আল্লাপ এদিন কি জন্য সূত্র সব জায়গায় জায়গায় দরকার নাই একটা শিখলে সব জায়গায় মিলে যাবে সব জায়গায় সূত্র এটা প্রয়োগ করবেন তাহলে আল্লাহ কাল বানাইছেন কি জন্য একমাত্র এবার বলেন কাল দিয়ে কি আবাদত করা যায় কালবেত না জি কালবের মাধ্যমে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল আবাদত যেটা ইমান ওই ইমানটা হয় কালবেের মাধ্যমে ইমানের জায়গা হলো কাল ইমান থাকে কোথা থাকে কালবে ইমান হলো কালবি আবাদত এটা অন্তরের আবাদত ইমানের মূল পয়েন্ট মূল জায়গা হলো কালভের মধ্যে এটা কালবি আবাদত মনে রাখবেন ইমান তাকওয়া হলো কালবি আবাদতাকা হলো কালবি আবাদত হলো কালবি আবাদত নিহ হলো কালবি আবাদত আপনারা যে মাহাপ আসছেন আজকে নিয়ত করে আসছেন অনেকে নিয়ত করে নাই কথা বলেন নাই আপনারা যে আসছেন না করে নিয়ত কেমনে করছেন কি এইভাবে নিয়ত করছেন না কারণ নিয়ত হইল অন্তরের আবাদত এটা কালবে এবাদত কালবে এবাদত এটা কাল দ্বারা হয় এই জন্য নিহতের স্থান কাল তাহলে কালবেের দ্বারা দেখেন কত আবাদত মোল পয়েন্ট আমার আপনার ইমান যেটা এই ইমানটা থাকে ইমানের অবস্থান ইমানের স্থান হলো কাল।